ونشهد ان سيدنا و سندنا وحبيبنا وحبيب ربنا وتبينا وتبي قلوبنا اولانا ومولانا محمدا نعبده ورسوله الذي ارسله اليك قطلل الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبرك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُخْتُوهَا أننا سنوزي الله تعالى أنه أن رسول الله صلى الله عليه وسلم إذا كربه أمر يقول يا حي يا قيوم برحمتك أستغيث آمنت بالله صدق الله مولانا العزيز اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إن تحميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد দরবারে লাখ কুড়ি সুবিধাদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্মী মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ পুরানে কারিমের অগণিত আয়াত থেকে এক আয়াতের একাংশ এবং উম্মালের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহ রব্বুল্লাহ আলমীর তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ সুহান আল্লাহ বিহমদি সুবাহান আল্লাহ আজিম সুভান দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে অফুরন্ত নিয়াম দিয়ে ঢেকে রেখেছেন এমন কোনো মানুষ নেই যার ভিতরে আল্লাহর নত নেই প্রত্যেকটি মানুষকে আল্লাহ রব্বুল বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন ব্যস্তন করে রেখেছেন আল্লাহ আল্লাপা কোরআন কারি মেসাদ করেন হয় তাও দু মাতা লহিলা তো হ্যাঁ আমার বান্দারা তোমরা যদি আমার দেয়া নিয়ামত গণনা করো গণনা করেও তোমরা শেষ করতে পারবে না আল্লাহর এত অপুরন্ত নেয়ামত আমরা সকলেই বেশে কমে ভোগ করতেছি হাত একটা নেয়ামত চোখ একটা নেমামত পাও একটি নিয়ামত কথা বলতে পারাই দেয়া একটি নেয়ামত প্রবণ শক্তি আল্লাহর একটি নেমামত দৃষ্টি শক্তি আল্লাহাদের একটি নিয়ামত সব কিছুই আল্লাহর কি নিয়ামতের সুপ্রিয়া যত বেশি করে আদায় করবেন আল্লাহাদ নামত তত বাড়িয়ে দেবেন লান সাকার তুমলা আজন্য না খুব ওলান কাপার তুমি না আজ বিলা ন্যা মত শুক্রিয়া দেলে আল্লাহ রবীন্দ্রাম আরো ভিদ্দি করেন আল্লা রুমি রাহু বোলাইন শুক্রে ন্যা মত ন্যা মত না শুক্রে ন্যা মত আজ কে রুকুনাথ শুক্র ন্যা মত হায় তু চন্দা কে ন্যা হায় তু শুক্র ন্যা মত হায় তু চন্দা কে ন্যা মত হায় তু जरे तीरा चंदा के तक शुक्र न्यामतनाथ न्यामत शुक्रिया आल्लापा न्यामत आो बिद्धि और नासुक्री करल्लाब्दुल आलमी न्यामत तो चीनिए नवे साथे धमको दिए इन्ना आजाला तुम्हार जो कठिन आजबर व्यवस्था रहे আল্লাহর দেয়া সব নিয়ামতের থেকে সবচেয়েতে যে নেয়ামত বড় নেয়ামত। যে নেয়ামত আমরা সকলেই ভোগ করতেছি সেটার নাম হচ্ছে ইমান ইমান আল্লাহর দেয়া ন্যামত সমূহ থেকে সবচাইতে দামি এবং মূল্যমান ন্যামত কারণ ইমান ইমানের মতো ন্যামত আর দৌলত যার ভিতরে না থাকবে সে যত বড় টাকা ফুসলা হোক না কেন যে লাইনে যত গিয়ে থাকুক না কেন তার আল্লাহর দরবারে এক পয়সারও মূল্য নেই আবু তলে আল্লাহর নবীর খেদমত করেছেন আট বছর কিন্তু এই লোকটা জান্নাতি নয় যেহেতু তার ভিতরে ইমানের মতো দৌলত নেই ইমান নিয়ে সে ইহকাল ত্যাগ করতে পারে নাই আল্লাহর নবী তার জীবনের শেষ অবস্থায় ইমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন চাচা যান যেহেতু আমার জীবন দর এবং উপকার করেছেন চাচাও একটা উপকার আমাকে করা অবশ্যই দরকার ইমানের দাওয়াত দিয়েছেন সকলে আপনারা জানেন বিষয়টি কিন্তু চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বরং তার উত্তরে কি বলেছেন সেটা ইতিহাসে লেখা আছে যে নেই তুমি আমাকে দাওয়াত দিয়েছ অলাগত আলিম টু আন্না কা দিগুণ আমি জানি তুমি সত্যবাদী নভি চাচা স্বীকৃতি দিচ্ছে এই পৃথিবীতে বাতি যা যত ধর্মের আবির্ভাব ঘটেছে সব ধর্ম থেকে সেরা ধর্ম মূল্যবান ধর্ম তোমার আনিত ধর্ম ইসলাম সবই তো বুঝলেন তাহলে ইমান আনছেন না কেন আগে গিয়ে বলছেন ফালাহাল মালু হেজারুমা বাতিজা মক্কার কাফেরদের বচ্ছনার ভয় যদি আমার ভিতরে না থাকত গালিগুলুজির ভয় যদি আমার ভিতরে না মুবিনা। আমি তোমার এই ধর্ম সকলের আগে গ্রহণ করে দিতাম মক্কার লোক আমাকে বচ্ছনা দিবে যে একজন লিডার একজন সর্দার মৃত্যুর আগে বাতিজার হাতে সারেন্ডার করছে এই বাতিজা একটার তো না রাল সরমের উপর যার নামের উপর সরমকে প্রাধান্য দিলাম যার নামে যেতে রাজিয়েছি তারপরেও সরম নিয়ে আমি মরতে আহ তেহি কেসমত চেসু দাজরা কামেল রাজা বেহায়িস নামি তেহি দস্তানে কিমতরা মূল্যবান। একজন হাদি একজন আবু তলেব আবুল্লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করে মরতে পারা নাই আল্লাহর নবীর সেই বড় মূল্যবান বড় দামি দাড়ি হাদি পৃথিবীতে আসবে না এসেছে নবী কত বড় দাড়ি ছিলেন তার চেহারার কি মূল্য ছিল নবী বলেছেন লাউলা আল্লাহ বলেছেন লামা ফলাক তোমাকে সৃষ্টি না করলে আসমান আমি সৃষ্টি করতাম না তাহলে কত মহামূল্যবান ব্যক্তিত্বের অধিকারী নবী নবীর এত প্রদর্শক পেয়েও আবুল তলেব আবুল লহামের মতো কোফাল পড়া ইমান আনতে পারে নাই সুতরাং আমাদের দাওয়াতে আছে কেউ যদি ইম্যান না আনে এতে মনক্ষুণ্ণ হওয়ার কিছু না। এই মিয়া তুমি কি নবীর থেকে বড় নবী আপন চাচা বেইম্যান হয়ে মারা গেছে তুমি তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছো অসুবিধা কি তোমার কাজ তুমি দাওয়াত দিতে থাকো ইন্নাকে মুস্তাকিম আল্লাহাক বলেছেন তোমরা যদি কাউকে চাও হেদায়ত দিতে পারবে না হেদায়ত দেওয়ার চাবি কাটি আমি আল্লাহর হাতে আমি দেখিয়ে দিয়েছি বেশি থেকে বেশি তোমরা হেদায়তের পথ দেখাইতে পারবা একটা লোক আপনাকে বলেছেন ভাই আমি চমুয়ানে যাব। কিভাবে যে হবে আপনি বলেছেন এখানটি যদি বড় ফুলের নীতি যদি ওই দিক সিএনজি ডানা আছে যদি উঠতে পারো তুমি সোজা চমুনি চলে যেতে পারবে আমরা যারা আমরা পথটা দেখিয়ে দিতে পারবো যে এই পথে গেলে তুমি চমুয়ানি পাবে আর এই পথে গেলে তুমি সোনাইমুড়ি পাবে এটা হচ্ছে আমাদের দায়িত্ব যে এই পথে গেলে তুমি জান্নাতি যেতে পারবে ওই পথে গেলে তুমি জাহান্ন যেতে পারবে যেটাকে আর আত্মরিক আমাদের আর্মি পরিবেশা বলায় পথ প্রদর্শন করায় কিন্তু ইসা আলিলাল মাতলুক সোমুয়ানি পর্যন্ত পৌঁছে দেয়া সোনামি পর্যন্ত পৌঁছে দেওয়া জান পর্যন্ত পৌঁছে দেয়া এটা মানুষের দায়িত্ব নয় এবং মানুষ চেষ্টা করলেও পারবে না বুঝে গেল ইমান এটা সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ আবুল আহাব আল্লাহর নবীর জন্য উরুস করেছে উরুস বিশাল বিশাল সাতটি লাল জবাই করে উরুস করেছে আল্লাহ নবীর জন্মের খুশি পালন করেছে কিন্তু আবু আহাব জান্নাতি নয় আবুল হাহাব হচ্ছে জাহান নামে জাহান নামের খড়ি জাহান নামের লাকড়ি অত নবীন প্রেম ভিতরে এমন ছিল কিন্তু ইমান ছিল না কিন্তু ইমান ছাড়া প্রেম মানুষকে এলহাজ ধর্ম দ্রোহিতা ধর্ম দ্রোহিতার দিকে নিয়ে যায় যদি মহাপ্রতা আছে কিনা থাকে ইমান না থাকে এজন্য মহাব্বতের পাশাপাশি আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত ইমান খাটি ইমান দান করে আমরা এটার জন্য দোয়া করতে হবে বোঝা গেল ইমান এটা একটা দামি এবং মূল্যবান সম্পদ আর সম্পদ যে যেটা যত বেশি দামি হয় সেটাকে তত বেশি হেফাজত রাখতে হয় আপনি আপনার স্বর্ণকে যে পরিমাণ হেফাজত করেন জুতাকে ওই পরিমাণ হেফাজত করেন না আরো কম করেন আর কম না স্বর্ণ এটা আমাদের দৃষ্টিতে অত্যন্ত দামি সম্পদ মণিমুক্তা আমাদের দৃষ্টিতে অত্যন্ত দামি সম্পদ এটাকে আমরা হেফাজ করার চেষ্টা করি ঘরের ভিতরে ঢুকাই তারপর আলমারি ভিতরে আলমারের ভিতরে আরো গোপন যে বাক্সাটা আছে ওটার ভিতরে আমরা ঢুকাই এরপরেও মাঝে মাঝে চেক করি যে আমার ওই সম্পদটা আছে কি না কে নিয়ে গেছে যেহেতু এটা অত্যন্ত দামি সম্পদ যে সম্পদ বেশি দামি হবে তার পিছনে শত্রুটাও কি তত কেয়ারফুল থাকে শত্রু যারা ও দামি সম্পদটাকে কিভাবে আপনার থেকে কে নিয়ে আসতে পারে ভাইও আমাদের দামি সম্পদ হচ্ছে ইমান এটা অত্যন্ত দামি সম্পদ কারণ ইমান যদি না থাকে আব্দুল কাদের জিলানি ইমান নিয়ে যদি মরতে না পারে আব্দুল কাদের জিলানি জান্নামে যাবে নাকি জান নামে যাবে জানামে যাবে যদি ইমান নিয়ে যদি মরতে না পারে ইমান দামি সম্পদ আমাদের এই সম্পদ কেড়ে নেওয়ার জন্য শয়তান ইবলিশ মালন সর্বদা সোচ্চার এলার্ট আমাদের ইমান আমাদের কিভাবে সে কেড়ে নিতে পারে আমরা যদি অলস আমরা ঘুমাই কিন্তু ইবলিশ তো ঘুমায় না চায় আমাদেরকে কিভাবে বেইমান বানিয়ে নিতে পারে এবং আমাদের ভিতরে যে ইমান নামে যে সম্পদটুকু দামি সম্পদটুকু লুকিয়ে আছে ওটাকে কিভাবে সে কেড়ে নিতে পারে চিন্তাই করে নিতে পারে এই ব্যাপারে সে সব সময় কি হুশিয়ার এলার্ট থাকে যে সব কিভাবে নিতে পারে আপনার থেকে ইমান আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে আল্লাহ ইমান নিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি দোয়া করতে হবে আল্লাহর তোর বিশেষ সময় দেওয়া করবেন যারা হাদিস ভত করতে যাবেন ওরাও আল্লাহর দরবারে আরাফার ময়দান আচ্ছা দরবার কান্নাকাটি করবেন আরাফার ময়দান আরফা এটা ফরজ হজের তিনটি ফরজ তার মধ্যে একটা হচ্ছে সামান্য সময় অবস্থান করা ফরজ হয়ে যাবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলে ইবলিশকে আরফার দিনে যেভাবে বেজারা দেখা যায় আর কোনোদিনে এত বেজারা ইবলিশকে দেখা যায় না কারণ দেখে। হাদিসের মধ্যে আছে আরাপার দিনে আসমান থেকে যেভাবে মসলদার বৃষ্টি নাজিল আসমান থেকে ওইভাবে রহমত নাজিল হতে থাকে আরফার ময়দানে এটা ইডলি শশককে দেখে এবং সে নিচ্ছকে দেখে যে বড় বড় যারা এতদিন তাদেরকে মাফ করাতে পারে নাই আল্লাহাক ফাইকেরই হারে যারা আরাপার ময়দানে এসে দোয়া করতেছে আল্লাহ শককে মাফ করে দিতেছে তো ইডলি খুশি না বেজা কারণ তার মিশনে না পল সে কি কামিয়াফ নয় নাকাম হয়ে গেছে এত বছর গুণা করাইলাম আর মানুষ হস করতে এসে গুণাগুলো মাফ করিয়ে নিচ্ছে এই আমরা আদি সাহেব যারা ইনশাল্লাহ এবার হজে যাওয়ার নিয়োগ করছি আমরা অবশ্যই আরাফার ময়দানে চোখের থেকে পানি ঝরাইবেন ফাঁকা বা কাও অন্তর যদি শক্ত হয়ে যায় কান্নার নাও আসে ফাতা বা কান্নার ধান ধরতে হবে আপনাকে সেই দিন আরাফার ময়দানে গিয়ে আমরা কান্দু খুব কান্দু নবী বলছেন আল্লাহর কাছে ওই লোক সবচাইতে বেশি ঘৃণীত আল্লাহর কাছে ওই লোক সবচাইতে বেশি ঘৃণীত যোপার ময় জানে দোয়া করে আর মনে মনে ভাবতেছে এর মনে হয় আমার দোয়া কবুল হবে না মনে হয় আমার দোয়া কি কথা বুঝুন না আমরা অনেক এখানে দোয়া করি গতানুগতিক করছিস সাহেব উঠেছে আমরা উঠেছি দেখেন আমাদের ফিফটি পার্সেন্ট লোকের অন্তরে এ ধারণা কিন্তু বদ্ধমূল যে করতেছি রে আল্লাহ কিটা কবুল করব না আছে না সবার অন্তরে করতেছি রে আল্লাহ কি কবুল করবেনি তবে এভাবে যদি আল্লাহর উপর আগিটা পোষণ করে দোয়া করেন জিন্দিগি পরে দোয়া করবেন একটা দোয়াও কি দোয়ার একটা আদব আছে যে এই নিয়ে দোয়া করুজতে হবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কি এই আকিটা রেখে দোয়া করুতে হবে কারণ আমাদের আল্লাহ অক্ষম নয় আল্লাহ কদিত সর্বক্ষমতার অধিকারী আপনি যত সাবি হন না কেন কিন্তু আপনার পাপের চেয়েও আল্লাহর রহমতের দৌড় আরো কুঠি কুটি কুনে বেশি রহমানুর রহিম আপনার পাপের থেকে উনার দয়ার গতি বেশি আর ময়দানে আমরা যারা যাব বিশেষভাবে খুব কান্নাকাটি করবো আরেকদিন বলেছিলাম একটা কথা জীবনে যে সর্বপ্রথম করতে যাবেন উনার জন্য যিনি জীবনে সর্বপ্রথম হত করার জন্য যাবেন উনার জন্য একটা আমল যে বাইর দেখা মাত্রই যেই দোয়া করবেন সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যাবে খুব খেয়াল রাখতে হবে যারা জীবনে প্রথমবার হবে যাবেন দ্বিতীয়বার তৃতীয়বার যদি যায় দোয়া করানোর কাম হবে না জীবনে প্রথমবার গিয়েছেন যে প্রথমবার কা দেখছেন এই এক দৃষ্টিতে যেই দোয়া করবেন সাথে সাথে কি হাতিসির ভিতরে আছে এই জন্য কি দোয়া করবেন যারা নতুন হতে যাবেন আগে পাগে এটাকে অন্তরে আমি দেখতে হবে যে আমি এই মুহূর্তে কি দোয়াটা করতে পারি কারণ যেটা করবেন সেটাই কবুল হবে দ্বিতীয়টা না প্রথমটা এই জন্য আগে অন্ত এটাকে হাজির দেখতে হবে যে আমি এই সময় এই দোয়াটাই বললো হাকিম অলহম্মদ আসরাফ আলী থানবির কাছে এসে বলেছেন হুজুর এই মুহূর্তে কি দোয়াটা করলে সব ভালো হয় যেহেতু নবী বলছেন যে কোনো দোয়া এই সময় কবুল হয় কি দোয়াটা করলে ভালো হবে হাকিম মোহাম্মদ আসরাফ আলী থাহানবির আলাই বলেছেন তুমি আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ আমাকে মুস্তা এটা বুঝেন নাই একটু ব্যাখ্যা করলে বুঝবেন আল্লাহ আমাকে মুস্তাজুদ্দাওয়াদাও ওই ব্যক্তিকে কোনো দোয়া করে সেটা কি হয় আল্লাহ আমাকে ওই লোকটার মতো বানিয়ে দাও মুস্তাজাবুদাওয়াদে মুস্তাবুদাওয়াদ মানে আমি যে সময় যে দোয়া করি জানো আমার এটা কবুল হয়ে যায় এটার জন্য দোয়া করতে শাহনবুর ইমান এটা অত্যন্ত দামি সম্পদ ইমান নিয়ে না নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি জান্নাতে যেতে পারবো না সকলে ইমান নিয়ে মরতে রাজি আছেন তো সকলে আমরা রাজি আছি আল্লাহ এ মজলিশে দাঁড়া আজকে এখানে আসবে আল্লাহ সকলকে তুমি ইমানে মৃত্যুদান করি আল্লাহ আল্লাহ এখন ইমান নিয়ে আমি মরবো এটা আমার মৌখিক দাবি হবে না আমাদের বুজুর গানের দিন কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই সমস্ত আমলগুলো যদি আমরা সব সময় অধিক বানিয়ে নিতে পারি যদি এটাকে আমরা নিত্য বানিয়ে নিতে পারি ওই আমল গুলো দিন গ্রান্টি দিয়েছে যে তোমরা ইম্যান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে তার মধ্যে একটি আমল ষাটটা আমল একবার অতি দ্রুত সময় আমি বলবো আমি অসুস্থ ওয়াজ না করার কথা ছিল মহাদ সাহেবকে ফোনও বলেছিলাম ওয়াজ করবেন ও কিন্তু যাক আমাকে আবার বসা লাগছে এই জন্য সামান্য সময় আলোচনা করবো বিভিন্ন সময় আপনাদেরকে অনেক সময় দীর্ঘায়িত করি বিরক্ত করি আমি আসতে হবে না ইনশাআল্লাহ সালাম ফিরানোর পরে পাঁচ রক্ত ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরে কোরআনে কারিমের একটা আয়াত যদি কোনো মানুষ পড়ে কমপক্ষে একবার দৈনিক পাঁচবার আল্লাহ তাকে মৃত্যু দান করবে কি আয়াত সকলেরই মুখস্থ আমাদের প্রায় রব্বা না হাবলানা রব্বানা দায়িতা ও রহমা যাতে আমরা প্রায় সময় দোয়াটা পড়ে। রব্বানালা তুজি কুলু বানা বাহাদাই তানা ওহাবলানা মিল্লা দু রহমা ইন্নকান তাল ওহাপ এই দোয়াটা যদি পাঁচ অক্ত নাম আমাদের সালাম ফিরানোর পরে পাঁচবার কোন বান্দা এটাকে দৈনন্দিনের আমল বানিয়ে নিতে পারে বুজুর্গ আর এদিন শপথ দিয়ে বলেছেন যে এই লোকের ইমানে মৃত্যু হবেই কোন সন্দেহ নেই কারণ আমাদের বুজুর্গ আনে দিন মন কথা মন গড়া কোনো কথা বলে যান নাই বুজুর্গান এদিন যে কথাই বলেছেন এটা কোরআন এবং হাদিসের আলোতে বলেছেন যদিও আমাদের আকলের আপনার অসম্পূর্ণতার কারণে পূর্ণ আকল আমাদের নেই এই জন্য আমরা অনেক সময় বুজুর্গের আমল নিয়ে সমালোচনা করে যে ওই আমল কেন করে উনি কোথায় পেয়েছে এ ধরনের অপবাদ আমরা না দিয়ে বলতে হবে যে নিশ্চয় একজন আলেম উনি একজন হক মানুষ যেতে এই কথাটা বলেছেন অবশ্যই কোরআশের যে কোনো এক জায়গায় অবশ্যই আছে না হয় উনি আমলটুকু করতে এ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে তাহলে কি দেওয়া বলবো বলেন রব্বানা সঠিক পদের সন্ধান দেওয়ার পরে না আমাকে পদ বষ্ট করো না ওহাবা মিল্লা রহমান তোমার পক্ষ থেকে আমাকে রহমত দান করো রহমত মুল্লা আলী কারি রহমদুল্লা বলেছেন আল মুরাদ রহমান রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকা যে আল্লাহ আমি যেন দিনের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকতে পারে সে তফিকটুকু আমাকে দিয়ে দেন অনেকে অনেক সময় বিপদে পড়লে ইমানের কথা বলে যায় বিপদে পড়লে তখন নামাজ খেয়ে দেয় রোজা খেয়ে দেয় যে নামাজ পড়লাম এত কান্নাকারি করলাম দোয়া তো কবুল হইল না একটা কথা স্মরণ রাখবেন আপনার দোয়া কবুল করার জন্য আল্লাহাক বাধ্য নয় কথা বুঝছেন আপনার সকল দোয়া কবুল করার জন্য আল্লাহা কি নয় বাধ্য নয় আমি দোয়া করলাম আল্লাহ যদি ইচ্ছে কবুল করবে না হলে না কবুল না করা আল্লাহ দোষ হবে না আর আপিসের মধ্যে আছে বন্দার কোন দোয়া বিঠা যায় না বন্দার কোন দোয়া বিঠা যায় না টুডে টুমোরো আই হোক কাই লোক সেটা কবুল হবেই দুনিয়াতে না হলেও ফরকালে সে তার দোয়ার প্রতিদান পাবে আল্লাহকে বলবে আল্লাহ এ আমল আমার আমল নামায় করতে গিয়েছে আল্লাহ ভাগ বলবেন বান্দা দুনিয়াতে যে দোয়া করছো স্মরণ আছে তোমার এই যে তুমি দুনিয়াতে দোয়া করেছ দুনিয়ার দুনিয়াতে তোমার দোয়া কিছু কবুল করেছি আর কিছু না করে এখন তোমাকে তার প্রতিদান দিয়েছি তখন বন্ধা আক্ষেপ করি বলবে আল্লাহ যদি দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হয়তো কত ভাল হইত একটা দোয়া যদি কবুল না হইতো আমার জন্য কি কত ভাল হইতো আর আজকে তার প্রতিদান পাইতাম এজন্য জন্য ভাইও দোয়া করবেন নৈরাসাওয়ার কোনো কিছুই নেই যে দোয়া মনে হয় কবুল হবে না না 100 পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে আইজ হোক তাই হোক করে যাবেন দোয়ার ফলাফল না আপনার সন্তানেরা বুক করে যাবে না হয় করবেন আপনার পরবর্তী নসলের জন্য দোয়া করে যাবেন আল্লাহর দরবারে ইব্রাহিম আল্লাম কত হাজার বছর আগে দোয়া করছে আল্লাহ আমার ধ্বংসে একজন নবী পাঠাও রব্বানা হিমর কত আগে ইব্রাহিম আলাই আমার বংশের মধ্যে একজন নবী দান করো কিন্তু হুজুরফাকালাম ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়ার হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসছে আর আমি আমার আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফল দোয়ার ফলাফল আমার আব্বা অনেক আগে দোয়া করছে আর আল্লাহ অনেক পরে আমাকে কি নবিরে দোয়া করছে কবুলিশ কত হাজার বছর পরে আর আমরা দোয়া করি চাই যে দোয়ার নগদ কবুলিতে হবে আর না হলে আমরা আবার হচ্ছে না আল্লাহ দাঁড়িয়ে রেখেছি যেন কেমত মৃত্যু পর্যন্ত রাখতে পারে আল্লাহ ইমান এনেছি যত নির্যাতনের স্টিম রোলের আসুক না কেন আল্লাহ যেন ইমান আমি না ছাড়তে পারি হাবলার রহমান রহমত দারাই ইফতেকাল দিন দিনের উপর অটল অভিযোগ বলেছেন কার সন্তান যদি মৃত্যুবরণ করে কচি সন্তান আল্লাহ ফাজ ফেরেস্তাকে দেখে জিজ্ঞেস করো ফেরেস্তা মা এক আমার বন্দা কি বলে তুমি আমার বন্দার কলিজারের টুকরার দান কবস করে নিয়ে এসেছ তার উত্তরে আমার বন্দা কি বলেছে হামি দেখা অবস্থার যা ওগো আল্লাহ আপনার কোন বদনামী করে নাই বরং হামি দেখা যাওয়া আপনার প্রশংসা করেছে এবং তার সন্তানের মৃত্যুর খবর শুনেছে ইন্নটুকু করেছে আল্লাহ আল্লাহ বলেন আমার ফেরিস তার তোমরা সাক্ষী থাকো আমার ফেরিস্তারে আমার আমারে বাংলার জন্য জান্ন একটি ঘর নির্মাণ করো আর এই ঘরের নামটা লেখা দাও প্রশংসার ঘর পিসের ঘর এই ঘরের নাম কি প্রশংসার ঘর দেখেছেন সন্তান মৃত্যুবরণ করেছে কিন্তু পড়েছে কি আল্লাহর প্রশংসা করছে এবং ইম্ন আলীল্লাহ এটা ছাড়া আর কোনো উপয় আছে আমাদের ভাই আমার সন্তান মারা গেল ধরুন আমার আব্বা মারা গেল আমার এখানে কি করার আছে আপনি হাজারো কাঁদলেন প্রতিবেদ করলেন আপনাকে ফিরে আর পাবেন তাহলে এত বুক আমি কেন করি সন্তান তো চলেই গেল আমার এক সন্তান হারাইলাম আবার মুখ দিয়ে তুচ্ছা চিল্ল করলাম দুইটা লস কেন আপনি নিতেছেন ভাই সন্তান তো চলে গেল কত বড় আপনার ক্ষতি হল আপনার সন্তান নাই সন্তানটা চলে গেল একটু দৈর্যের সাথে যদি কাজ করতে পারেন তাহলে ফলাফল আছে না নাই আমার তালাত দিন এটার জন্য দোয়া আয়াত তার প্রমাণ ওহাবলান আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন ইমান অটল দেখতে পারে সে তৌফিকটুকু আমাকে কি দান করো তোমার মক্কাতে একজন লোক ছিল না আমি মহিত এ লোক তার অভ্যাস ছিল কোন সফরের থেকে যখন মক্কায় আসত মক্কার সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত করত সবসময় তার একটা অভ্যাস ছিল সফরের থেকে আসার পরে সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতেন আরবের লোকেরা যেহেতু বিশ্ব সেরা মেহমান নামাজ আরবের লোকের মতো মেহমান নামাজ তুমি আর কেউ জানে না একটা মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয় এটা শিখতে হবে আরবে গিয়ে কারণ এটা মেহমানদারের দিকটি বিশ্ববিখ্যাতাম এই মেহমানদারির ফীতি চালু করেছেন ইব্রাহিম আলহাম একা খানা খাইতেন না রাস্তা দাঁড়িয়ে থাকতো মানুষটা পাইলে ধরে নিয়ে আসতো খাও আমার সাথে খাও একটা হিন্দুকে নিয়ে আসছে খেতে বসছে বলো বিশমিল্লা আবার কি আমি তো আল্লাহ মানেই না আল্লাহ কি আবার তখন উনি খেপে গেল যে তুমি আল্লাহর খাওয়া খাচ্ছো আল্লাহর নাম দিবে না এটা কেমন হামা কতি ও খাওয়া না চলে গেছে আল্লাহ ফা করে বৎস না দলুক ইব্রাহিম এ লোকটা তো হিন্দু আমি জানি কিন্তু এত বছর তো আমি তাকে খাওয়াচ্ছি আজকে কেন না খাওয়াই দি তারা উঠে দিদি এটা কোন ভদ্রতার পরিচয় আল্লাহর বান্দা না ভাই আল্লাহর বান্দা কিনা ভাই এর হামু মান ফিলারুক যে হোক অসুবিধা যায় হোক আমার ভাইরা সে মক্কার লোক ও যে ওকবা মক্কা এসে আল্লাহর নবীকে দাওয়াত করছে মক্কার গণ্যমান্য লোকদেরকেও দাওয়াত করছে এবং আল্লাহর নবী তো ওনার থেকে সম্ভ্রান্ত আর মক্কাতে কে আছে বলেন উনাকেও দাওয়াত করছে নবীজি ওর বাড়িতে যাওয়ার পরে বায়না দুসছে যে আমি তোমার ঘরে খাব শর্ত হলে তুমি কালিনা পড়তে হবে কি পড়তে হবে নবী শর্ত করে বসলো যে কালিনা যদি পড়ো তখন আমি তোমার ঘরে খানা খাব না হল খাবো না লোকটা পড়লো বিপদে কি মক্কার সেরা লোক মোহাম্মদ আমার ঘরে খানা না খেয়ে চলে যাবে এটা যদি মক্কার লোকেরা ভাঙতে পারে আমি লজ্জা চেহারা রাখার জায়গাটুকু আমি খুঁজে পাবো না এটা আমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার একটা লোক খেতে এসে নাকে উঠে চলে গেছে খুচুর পড়লাম আল্লাহর নবী বলেন ইসলাম ইয়াদিমু ফিমা কবলু ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হল ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে অতীতের সব গুণা তার মাফ হয়ে যায় ইসলামের বৈশিষ্ট্য আল ইসলাম ইহাতে যত বড় কাসের আর মুশেক বদ্দিন বেইমান না কেন ইমানের সাথে সাথে সবকি দিলে দিলেন সব মাসা হয়ে আছে মাথা। নবীকে খাওয়ায় বিদায় দিলেন ওখার একটা বন্ধু আছে বন্ধু বন্ধু খবর পাইল যে আমার বন্ধু তো মোহাম্মদের হাতে ইমান নিয়ে ফেলছে এটা সে বরাস করতে পারলো না তার বন্ধুকে ডেকে এনে বলেছি তুমি নাকি মোহাম্মদকে দাওয়াত দিয়ে ইমান নিয়ে এসেছ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছ ক ঠিক তো কয় তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মদ ইমান মোহাম্মদকে আবার ফিরাইয়া না দাও তার ইসলাম যতক্ষণ তাকে আবার কি ফিরাইয়া না দাও তোমার সঙ্গে আমি সম্পর্ক কেট কোনো সম্পর্ক নেই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো এবং থুতু মারার কথাও বলেছেন যে মোহাম্মদের চেহারায় তুমি থুতু মাইতে হবে নাও দিবিল তাহলে কত বড় ফোড়াক এই লোক যদি আমার এই বন্ধুর সাথে আমি বন্ধুত্ব না করতাম আজকে আমার কত ভালো হইত কারণ বন্ধুর প্রেমে পড়ে ইমানটা আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি আজকি শির অশান্তির জায়গা যাহার নাম আমার ঠিকানা হয়ে গেল কারণে বন্ধুর কারণে কারণে এই জন্য বলছে সব সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি ভালো বন্ধু চাচাই করতে হবে আমি কার সঙ্গে চলবো তার আমার কেমন তার বিয়ের দারি কেমন সে আল্লাহকে ভয় করে তা গুল তো আমাকে হাদিস ইমানদার ছা তুমি কাউকে বন্ধু বানায় না কারণ যে আল্লাহ রুকুম অমান্য করতে পারে নবীর গলায় চুরি চালাতে পারে আমার গলায় ছুরি চালাবেন না এর বিশ্বাস কি হবে কথা বুঝেন নাই যাকে বন্ধু নির্বাচন করবেন বন্ধুত্ব ইয়ার আগে আপনাকে স্থাপন করার আগে চিন্তা হবে যে তার ভিতরে ইসলাম আল্লাহ এবং নবীকে সে কতটুকু মানে এটাকে যাচাই করতে হবে সোবতে চলে তোরা চলে কুনাথ সোবতে তলে তোরা তলে কুন যদি সব বন্ধু তুমি ঘরে নিতে পারো তখন এর উসিলায় তুমি যেতে পারবে তো ভাই হোক রব্বানা হাবলা রব্বানা বাদাইতে আয়াতটুকু আমরা একবার সকলেই ফরার কি করবো চেষ্টা করি নাম্বার দুই বেশি বেশি করে পড়তে থাকা ইয়া হাইয়া কয়হমাতি এই দুটি হচ্ছে আল্লাহ নিরানব্বইটি গুণবাসকর মধ্যে দুইটি নবী হাফিজ বলেছেন এই যে তোমাদেরকে তোমাদের আমল মুক্তি দিবে না তোমাদেরকে তোমাদের নামাজ তোমাদের রোজা হল জাগাত আল্লাহর আজাদ থেকে মুক্তি দিবে না সাহবাই কেন বলেছেন উজুর আপনার কি অবস্থা তো আমারও সে অবস্থা আমাকে আমার আমল মুক্তি দিবে না কথা কি চাইতে হবে আল্লাহর বেরহমাতি গাছ থাকিস উদের যুদ্ধ যখন সংগঠিত হয় তাপরে বিরুদ্ধে তুমুল যুদ্ধ চলছে মুসলমান খুব বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করছে আর হজরত আলী রজিয়াল আল্লাহর নবীর অবস্থা দেখতে আসলেন যে নবী কি অবস্থা দেখি দেখলা আল্লাহর নবী সে পড়ে আছে আলী রজি তাল বলেন আমি আমার কানটাকে নবীর মাথার কাছেই দেখলাম নবী সেজদায় কি পড়তেছে তা আমি শুনতে পেলাম আল্লাহর নবী পড়তেছে আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম কিছুক্ষণ পরে আবার নবীর অবস্থা যাচাই করার জন্য এসেছি দেখলাম আসন অবস্থায় কান্নাকাটি করছে আমি আমার কানটুকু নবীর মাতার সাথে এনে নবীর মাতার সাথে এনে পেতে দিলাম শোনার চেষ্টা করলাম নবী কি পড়ে তো আবার ঠিক আগে কথাটাই শুনতে পেলাম নবী কেন্দে কেন্দে আল্লাহ দরবারে সেই দায় পড়তে সব সময় মুখস্থ করে নেবেন আজকে যারা পারেন না তারা লেখি নেবেন না আমাদের পর যেহেতু লেখি দেন সমস্ত মুসিবতের জন্য এটা হচ্ছে উন্নত প্রেসক্রিপশন শিক্ষা দিয়েছেন যেটা যদি করতে পারো তোমার মসিবত দূর হয়ে যাবে তোমার টেনশন দূর হয়ে যাবে তোমার গম তোমার দেহ থেকে সব সময় পড়বেন আল্লাহ তোমার রহমত চাই আল্লাহ তোমার কি চাই রহমত চাই ভাইও আল্লাহ রহমত ছাড়া আমাদের বাছার কোনো কি সব সময় এই দোয়াটুকু পড়বেন আমি অসুস্থ মানুষ আমার জন্য দোয়া করবেন ষাটটা আমল আছে বুজুর্গানা দিনের এই ষাটটা আমল যদি কোনো মানুষ নিত্যদিন করতে পারে বুজুর্গানা দিন গ্রান্টি দিয়েছে এই লোক মৃত্যুর সময় অবশ্যই ম্যান নিয়ে মরবে সাতটার মধ্যে দুইটা আমলের কথা মাত্র বলেছি আমি আরো পাঁচটা আমল বলার সময় নেই আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সুস্থ রাখলে ইনশাল্লাহ সাপটা গুলিতে তারাবাহিক আলোচনা চলবে আর কোরবানি যেহেতু সমাগত কোরবান সম্পর্কেও মাসলা মাসাইল জরুর মাসলা মাসাইল আমাদের জানার দরকার আছে ইনশাআল্লাহ আপনারা এই জুমা গুলো মিস করবেন না খুব তাড়াতাড়ি মরজিদা আসবেন কোরবানি সম্পর্কে ইনশাল্লাহ জরুরি আলোচনা করা হবে যেহেতু কোরবান প্রায় ঘুনেই গেছে দুইটা আমলের কথা বলেছি একটা আমল প্রত্যেকটি পরে একটা আয়াত কোরআনের রব্বানা হবে না আয়াতটুকু পড়বেন নাম্বার দু বেশি বেশি করে ইয়া হাই বলেন পড়তে থাকবেন এই দুইটা আমলের কথা বলেছি আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে আলোচিত কথাগুলার উপর পূর্ণভাবে আমল করার তৌফিক আনায় তো দাওয়া না রহমদুলিল্লাহ রব্লা আলমিন যারা সুন্দর ফল না তারা